عليكم ورحمة الله الحمد وسلام على اصطفى أما الله وسلام عباده بعد من الرحمن الرحيم. لقد كان لكم في رسول আমরা আলোচনা করব তার চাচা আবু তালেবের সাথে তিনি সফরে যান সিরিয়ার সফরে তখন তার বয়স হয় বারো বছর আলী হাসাল্লাম তার চাচার সাথে যখন যাচ্ছিলেন বসরা একটি জায়গা আছে সেখানে সিরিয়ার আগে যেটা শামের অধীনে একটা শহর ছিল বসরাতে যখন তারা গিয়ে পৌঁছলেন ওখানে জার্জিস নামক একজন রাহেব জার্জিস নামক একজন খ্রিস্টান পাদ্রী সেখানে বসবাস করত এই জার্জিস তাকে বহাইরা বলা হইত বাহেব নামে সে প্রসিদ্ধ ছিল তো যখন ওনারা একটা জায়গায় আশ্রয় নিলেন আশ্রয় নেওয়ার পরে জার্জিস সে তার আসন থেকে নেমে আসলো এসে রসুল্লাহ সাল্লি সাল্লাম এবং তার কাফেলার সাথে দেখা করলেন এবং জার্জিস সে বহাইরা রাহেব সে রসুল সাল্লামে হাত ধরলেন এবং তার চেহারা দেখে চিনতে পারলেন তিনি হলেন শেষ নবী এবং তার হাত ধরে তিনি লোকদেরকে বলেন ইনি হলেন শেষ নবী ইনি হলেন সর্বশেষ আল্লাহ পক্ষ থেকে রসুল এরপর জিজ্ঞাসা করলেন যে আপনি কিভাবে বুঝলেন জাজিস বললেন যে আপনারা যখন এদিকে আসছিলেন আমি উপর থেকে দেখছিলাম যে গাছ এবং পাথর তাকে করছে আর এটা রসুল এবং নবী ছাড়া আর কাউকে এমনটি করে না এবং তার দুই কাঁধে মাহ নবুয়াত রয়েছে এটাও আমি দেখেছি এবং তার পূর্বের কিতাবে তাও রাত ইঞ্জেলে কিতাবগুলির মধ্যে নবী সাল আলী আসাল্লাম সম্পর্কে অনেক আলোচনা আছে ওগুলি আমি দেখে আমি বুঝতে পেরেছি ইনি হলেন শেষ নবী তবে উনি বললেন আবু তালেবকে আপনি আপনার এই ভাতিজাকে নিয়ে আপনি সামনে এগুবেন না সামনে যাবেন না কারণ আপনি যদি সামনে যান আর ইহুদিরা যদি দেখতে পায় এবং তাকে চিনে ফেলতে পারে তাহলে তারা তাকে হত্যা করে ফেলতে পারে এরপর আবু তালেব তাকে এই বিষয়ে যদি আমরা আরো জানতে চাই তাহলে আমরা দেখতে পারি মুস্তফা সাল আলী সাল্লামগুলো এক নম্বর খণ্ডের চৌরাশি নম্বর পৃষ্ঠায় বিশ্বনবী হাজর মাহমুদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের অনুসরণ করা তৌফিক দান করুন তার আদর্শ আদর্শবান হয়ে জীবন পরিচালনা করা তৌফিক দান করুন রবাহিন